পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একই তার নিশ্চয়ই নবমন্ডল ও ভূমণ্ডলে নিমিনদের জন্য নিদর্শনা বলি রয়েছে আর তোমাদের সৃষ্টিতে এবং বিক্ষিপ্ত জীবজন্তুর মধ্যে নিদর্শনা বলি রয়েছে বিশ্বাসীদের জন্য বিবারাত্রির পরিবর্তনে আল্লাহ আকাশ থেকে যে ঋজিক বর্ষণ করেন অতপর পৃথিবীকে তার মৃত্যুর পর তিনি করেন তাতে এবং বায়ুর পরিবর্তনে জন্য নিদর্শনাবলী রয়েছে এগুলো আল্লাহ যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথ রূপে অত আল্লাহ ও তার আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে প্রত্যেক বৃথাবাদী পাপাচারীর দুর্ভোগ সে আল্লাহর আয়াতসমূহ শুনি অতপর অহংকারী হয়ে জেগ ধরে যেন সে আয়াত শোনেনি অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন যখন সে আমার কোন আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টা রূপে গ্রহণ করে এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের সামনে রয়েছে জাহান্নাম তারা যা উপার্জন করেছে তা তাদের কোনো কাজে আসবে না তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে तहशास्ति पथ प्रदर्शन और जरा तरफ पालनकर् आयात समूह अस्वीकार करणादायक शिमी आल्ला के तुम्हारे अधीन कर दिए जर आदेश क्रमे जहाज चलाचल कराते तुम्हरा तरह अनुग्रह तलाश करो और कृतज्ञ हव এবং অধীন করে দিয়েছেন তোমাদের যা আছে নবমন্ডলে ও যা আছে ভূমণ্ডলে তার পক্ষ থেকে নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে মুমিনদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না যাতে তিনি কোন সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন যে সৎ করে সে নিজ স্বার্থেই তা করে আর যে অসৎ কাজ করে তা তার উপরে বর্তাবে অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তিত হবে আমি বনি ইসরায়েলকে কিতাব রাজত্ব ও নব দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রিজিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম আরও দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণ আদি অতপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে তারা যে বিষয়ে মতভেদ করত আপনার পালনকর্তা কিয়ামতের দিন তার ফ্যসালা করে দেবেন এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর অতএব আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না আল্লাহর সামনে তারা আপনার কোন উপকারে আসবে না জালিমরা একে অপরের বন্ধু আর আল্লাহ পরহেজ বন্ধু এটা মানুষদের জন্য জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়ত ও রহমত যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সে লোকদের মতো করে দেব যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যুটি সমান হবে তাদের দাবি কত মন্দ আল্লাহ নবমন্ডল ও ভূমন্ডল যথাযথভাবে সৃষ্টি করেছেন যাতে প্রত্যেক ব্যক্তি তার উপার্জনের ফল পায় তাদের প্রতি করা হবে না আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে সির উপাস্য করেছে আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন তার কান ও অন্তরে মোহর এঁটে দিয়েছেন এবং তার চোখের উপর রেখেছেন পদটা অতএব আল্লাহর পর কে তাকে পথ প্রদর্শন করবে তোমরা কি চিন্তা ভাবনা কর না তারা বলে আমাদের পার্থিব জীবনই তো শেষ আমরা মহাকালী আমাদেরকে ধ্বংস করে তাদের কাছে এ ব্যাপারে কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমান করে কথা বলে তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয় তখন এ কথা বলা ছাড়া তাদের কোনো যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হলে আমাদের পূর্বপুরুষদের নিয়ে এসো আপনি বলুন আল্লাহ তোমাদেরকে জীবন দান করেন অতপর মৃত্যু দেন অতপর তোমাদেরকে কেয়ামতের দিন একত্র করবেন যাতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না নভমণ্ডল ও ভূমণ্ডলের রাজত্ব আল্লাহরই যেদিন কেয়ামত সংগঠিত হবে সেদিন মিথ্যাবাদীরা ক্ষতিগ্রস্ত হবে আপনি প্রত্যেক উন্মদকে দেখবেন নত যেন অবস্থায় প্রত্যেক উন্মদকে তাদের আমল নামা দেখতে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফল দেওয়া হবে আমার কাছে রক্ষিত এই আমল নামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম যারা বিশ্বাস স্থাপন করেছে ও সব কর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা সিয়রহমতে দাখিল করবেন এটাই প্রকাশ্য সাফল্য আর যারা ট্রফার করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি আয়াতসমূহ পঠিত হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়া মতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলতে আমরা জানি না কে আমত কি আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয় আমরা নিশ্চিন্ত নই তাদের মন্দ কর্মগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আজার নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে গ্রাস করবে বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তোমাদের আবাসস্থল জাহাঙ্গ নাম এবং তোমাদের সাহায্যকারী নেই এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাক্টা রূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ তাদেরকে জাহান নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা যাওয়া হবে না অতএব বিশ্বজগতের পালন কর্তা ভূমন্ডলের পালন ও নভমন্ডলের পালনকর্তা কর্তা আল্লাহরই প্রশংসা নভমন্ডলে ও ভূমণ্ডলে তাঁরই গৌরব তিনি শালি প্রজ্ঞাময়